أَوْ حَن إلَكَكَمَا أَو حَنَ إِ نُح وََّبينَ مِ بعد وَأَوْ حَنَ إِ عِبَضهم وَإسماعينَ وَإسحافَ وََعقُوبَ وَْأَسبَطِ وَوعس وَأَوبَ وَيونس وَيُون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 তাদের ত্যাগ ধৈর্য আল্লাহর প্রতি গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সঈদিনা মুসা আল্লাহাম এবং আল্লাহ সুবাহ আল্লাহর মধ্যে সেই মহাসংলাপ সম্পর্কে যখন আল্লাহ সুবহামতাল্লাহ নিজে থেকে সঈদিনা মুসালাহামের সঙ্গে সরাসরি কথা বলা শুরু করেছিলেন এবং সেই বিষয়টি ছিল এক মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব সাহিদিনা মুস সালামের উপরে অর্পণ করার উপলক্ষ্য সেটা হচ্ছে মুসা আল্লাহ সাল্লামের উপরে আল্লাহ সুবাহ দিলেন ফেরাউনের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য গত পর্বে আমরা কুরআনে কাহিনী বর্ণনার ধরন সম্পর্কে আলোচনা করেছি সেখানে আমরা উল্লেখ করেছি আমরা দেখতে পাই কুরআনে একমাত্র সাহিদিনা ইউসুফ আলাহিসাল্লামের কাহিনী বাদে অন্যান্য নবীদের কাহিনীগুলোকে আল্লাহ সুবাহাল্লাহ বিভক্ত করে ভেঙে ভেঙে বিভিন্ন সুরাতে উপযুক্ত স্থানে উল্লেখ করেছেন ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাই সাইদিনাম মুসা আলাহিসাল্লাম এবং ফেরাউনের মধ্যে সেই বিতর্ক এই মহা গুরুত্বপূর্ণ বিষয়টিকে আল্লাহ মহাম্মলা একাধিক সুরাতে উল্লেখ করেছেন তবে প্রধান অংশটিকে আল্লাহ মহাম্ম উল্লেখ করেছেন সুরা আর সুয়ারাতে আমাদের আজকে এই সেই সুরার বর্ণনাকে পটভূমি হিসেবে গ্রহণ করে প্রয়োজনে অন্যান্য সুরার আয়াতকে উল্লেখ করা হয়েছে সাইদিনাম মুসা্লাম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 তার সমস্ত সৈন্যবাহিনী তারা ছিল যুদ্ধের পোশাকে সজ্জিত কিন্তু বনি ইসরা সেই সময়ে ছিল পলায়নপর। কারণ তখন আল্লাহ সুবাহ তাদের উপরে জিহাদের বিধানকে অবতীর্ণ করেননি কিন্তু যখন আল্লাহ ফেরাউনকে সদল বলে লোহিত সাগরে ডুবিয়ে মারলেন এরপর থেকে আল্লাহ সুবাহতওয়াল্লাহ নিয়ম হিসেবে ঠিক করে দিলেন জিহাদকে এরপর থেকে আমরা দেখতে পাই ইমান এবং কুফরের মধ্যে যে সংঘর্ষ তার মধ্যে ফলাফল নির্ধারণকারী বিষয় হিসেবে জালেমদের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 চূড়ান্ত ভাবে অপমানিত এবং ধ্বংস হয়তাম আল্লাহ করে সম্প্রদায় মুরসালিনদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে লুতের সম্প্রদায় মুরসালিনদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে আসহাবুল আইকা বা সুয়াইব আলাহালামের সম্প্রদায় রাসুলদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে ঠিক তেমনি আমরা দেখতে পাই সুরা আর সুয়ার যেই অংশে মুসা এবং ফেরাউনের মধ্যে বিতর্ককে আল্লাহ উল্লেখ করেছেন সেখানে সর্বপ্রথম যেই আশঙ্কাকে আল্লাহ করেছিলেন সেটা হচ্ছে আমাকে হে আমার রব আমার ধারণা হচ্ছে তারা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে আমরা গতকাল আলোচনা করেছিলাম আল্লাহ মহাম্মতালার সঙ্গে যখন মুসা আল্লাহাম সরাসরি কথা বলার দুর্লভ সুযোগ পেয়েছিলেন সেখানে মুসা আল্লাহাম দুটি আশঙ্কা এবং দুইটি দুর্বলতাকে উল্লেখ করেছিলেন এবং এই বর্ণনায় সুরা সুয়ারার থিমের সঙ্গে মিল রেখে আল্লাহ সুহামতাল্লাহ মুসা আল্লাহাম যখন তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করা হতে পারে এই আশঙ্কাকে ব্যক্ত করেছিলেন সেটাকে ধারাবাহিকতায় প্রথমে উল্লেখ করেছেন আল্লাহ সুহামতা কুরআনে বললেন ওয়া ইজ না দ্য যখন আপনার রব মুসাকে ডেকেছিলেন তুমি পাপিষ্ঠ জালিম সম্প্রদায়ের নিকটে যাও কাউমি ফের আউন ফেরাউনের সম্প্রদায়ের নিকট আল্লাহ্তা কুন তারা কি ভয় করবে না তাদের অন্তরে কি তাকুয়া নেই তাদের অন্তর কি আল্লাহর ভয় নেই আল্লাহর সচেতনতা নেই চিহ্নিত না এই আদেশের জবাবে মূসা আল্লাহ সাল্লাম কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন মুসা বললেন হে আমার রব আমার আশঙ্কা হচ্ছে তারা আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে পারে অল্প কয়েক লাইন পর আমরা দেখতে পাবো সাইদিন মুসা আল্লাহ সাল্লাম তিনি বলছেন যে তিনি এই কারণে ভীত ফেরাউনের দলবল ফেরাউন তাকে হত্যা করতে পারে কিন্তু প্রথম ভয় কি ছিল সাইদিনা মুসাইসাল্লাম বললেন আমি ভয় করছি তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করবে এটা আমাদেরকে বোঝাচ্ছে সাইদিনা মোসা আল্লাহ সাল্লাম তিনি মৃত্যুর ভয়ে ভীত ছিলেন না তারা যদি তাকে হত্যাও করে ফেলে এই আশঙ্কা মোসা আল্লাহামের ছিল না মুসআাল্লাম জীবন মৃত্যু নিয়ে চিন্তিত ছিলেন না তিনি চিন্তিত ছিলেন তার মিশন নিয়ে যে মিশন আল্লাহ তাকে অর্পণ করেছেন যদি তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে তিনি আশঙ্কা করছেন তার উপরে অর্পিত মিশন তিনি বাস্তবায়িত করতে পারবেন না প্রথম আশঙ্কা যেটা তিনি আলহু ভালার কাছে পেশ করলেন সুরা সুয়ারাতে প্রথম যে আশঙ্কার কথা আল্লাহ সুবাহ তালা আমাদের কাছে বর্ণনা করে দিচ্ছেন সেটা হচ্ছে তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করতে পারে দ্বিতীয় বিষয় আল্লাহ সুহামতালা বলছেন াম তিনি বললেন এবং আমার তিত্ব সংকুচিত হয়ে আসে মুসা আল্লাহ সাল্লাম সম্পর্কে আমরা বলেছি মুসা আলাহ সাল্লাম আল্লাহ সুমতাল্লার রাসুলদের মধ্যে তিনি তার করা জন্য বিশিষ্ট যখন কোন ব্যক্তি আল্লাহ সম্পর্কে প্রকাশ্য সত্য সম্পর্কে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 তার সভাসদদেরকে বিভ্রান্ত করার জন্য উপস্থিত সভাসদদেরকে বিভ্রান্ত করার জন্য ফেরাউন প্রশ্ন করল, তাহলে অতীত যুগের তাহলে অতীত যুগের লোকেতের অবস্থা কি হবে রবের পরিচয় জানার পর ফেরাউন প্রশ্ন করছে তাহলে আগের যুগের মানুষেরা তাদের অবস্থা কি হবে মুহসা আলাহিসাল্লাম ধৈর্য ধারণ করলেন তিনি রেগে গেলেন না তিনি উপযুক্ত জবাব দিয়েছিলেন এবং যদি পরিস্থিতি এমন হতো মুহসা আল্লাহিসাল্লাম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 তাহলে কিভাবে আমি দায়িত্বকে পালন করতে পারবো এই কারণে নিজের উচ্চ চরিত্র এবং বিনয়ের কারণে তিনি নিজের সীমাবদ্ধতাকে আল্লাহ সুহাম্মতালার কাছে পেশ করেছেন আল্লাহ সুহাম্মাল্লা এমন ব্যক্তিদেরকে নির্বাচিত করেছেন যারা এই নবুয়তের মহাদায়িত্বের জন্য যথার্থভাবে উপযুক্ত এবং মুহসা সালামের এই বিনয় তার উপযুক্ততাকেই প্রমাণ করছে তার যোগ্যতাকেই আমাদের সামনে পেশ করছে মুহস আল্লাহ সাল্লাম তিনি বললেন রিসালাতের এই কাজে হারুনকেও অংশীদার করে দিন মূসাল্লাহ সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে শুধুমাত্র তাকেই নয় হারুন আলাইস্লাম মুসালা সাল্লামের পরিবারের সদস্য তার আপন ভাই তাকেও যেন এই দায়িত্বের কিছু অংশ দেওয়া হয় এরপর মুসাআ কি বললেন মুসা আল্লাহ আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করে ফেলবে আমাদের আলোচনায় আমরা উল্লেখ করেছিলাম মুসা আলাহিসাল্লামের সামান্য ঘুষির আগাতে অনিচ্ছাকৃত ভাবে মুসা আল্লাহিস্লাম পরিস্থিতির শিকার হলেন সেখানে এক ব্যক্তি নিহত হলো এবং ফেরাউনের লোকজন দলবল তারা এই দুর্ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করলো এবং মুসা সালামের উপরে গ্রেপ্তারি পরোয়ানা এবং তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল কাজেই মূসা আল্লাম যখন বললেন আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করবে আল্লাহ সুহাম তাল্লাহ কি জবাব দিয়েছিলেন আল্লাহ সুহাম বললেন কাল্লা কঠিন ভাবে আল্লাহাল্লাহ না করে বলে দিলেন কখনো নয় তারা তোমাকে হত্যা করবে আল্লাহ সুমান বলেন কাল্লা কখনো নয় তোমরা উভয়ে যাও আল্লাহ সুহান্লাহ বললেন কাল্লা কখনোই নয় তোমরা উভয়ে যাও আমার আয়াত সহকারে আমি তোমাদের সাথে থেকে সেই কথা শুনবো সুহান আল্লাহ মুসা আলাহিসাল্লাম আশঙ্কা পেশ করেছিলেন যে ফিরাউন এবং তার সৈন্য সামন্ত লোক লস্কর তাকে হত্যা করতে পারে কারণ তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে কাজেই তাদের একটি যুক্তি আছে মূসাল্লাহামকে হত্যা করার জন্য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 যাকে মারার জন্য ফেরাউনের এতদিনের আয়োজন ছিল এত বনী ইসরাকে সে হত্যা করলো অথচ সাইদিনা মৌসা আলাহাম যখন ফেরাউনের সামনে ভরা মুজলি শেখ ফেরাউনের দরবারে দাঁড়িয়ে থেকে বিতর্ক করলেন ফেরাউনের লোক লস্করদের কাছে আগেই এই বিষয়ে স্পষ্ট হয়ে গিয়েছিল যে মোসা আল্লাহ সাল্লাম তিনি বনি ইসরায়েলীর একজন সদস্য যাকে ফেরাউন নিজের বাড়িতে পালক পুত্র হিসেবে লালন পালন করে এসেছে এবং যখন সেই পালক পুত্র দশ বছর পর নবী হিসেবে নবুয়তের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 সেখানে যদি তারা মুসাল্লাহামকে হত্যা করতো তাহলে বিষয়ের কাহিনী শেষ কিন্তু আল্লাহ আয়াত সহকারে আমি তোমাদের সাথে থাকবো সাথে থেকে তোমাদের কথা শুনবো এবং আমরা দেখতে পাবো মূসা আল্লাহ যখন ফেরাউনের কাছে দাওয়াত উপস্থাপন করলেন ফেরাউন বিতর্কে প্রকাশ্য পরাজয় বরণ করলো সে মোসা হত্যার বিষয়টি ভুলে গেল এবং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 গুরুত্বপূর্ণ সভাসদদেরকে বিরত করে রাখা এই বিতর্ক এতটাই শক্তিশালী ছিল এবং এমনভাবে এমন ভাবে সাল্লাম তার বক্তব্যকে তার দাওয়াতকে পেশ করেছিলেন ফেরাউন তার অন্তরে এই সত্যকে গ্রহণ করতে বাধ্য হয়েছিল যদিও বাইরে বাইরের আচরণে সে প্রকাশ্য কুফুরি করেছে আল্লাহ সুহাম্মাল্লাহ কোরআনের মাধ্যমে তাদের অন্তরের খবরকে আমাদের সামনে জানিয়ে দিয়েছেন আমরা জানি না তাদের অন্তরে কি ছিল কিন্তু আল্লাহ সুতল্লাহ তিনি জানেন সেই ফেরাউন এবং তার লোক লস্করদের অন্তরে সত্য কি ছিল আল্লাহতল্লাহ বলেছেন তারা অন্যায় এবং অহংকার করে আয়াত প্রত্যাখ্যান করল যদিও তাদের অন্তর সেগুলোকে সত্য বলে বিশ্বাস করেছিল পঞ্জুর আ কিবাতুল মুফসিদিন অতএব দেখুন অনর্থ সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল আল্লাহ নিজে থেকে যে সংলাপ শুরু করেছিলেন করেছিলেন্লামকে সেই পর্বতে নিয়ে মাধ্যমে সেখানে আল্লাহ বলছেন যখন মোসা আলাহাল্লাম তাকে হত্যা করা হতে পারে এই আশঙ্কা পেশ করলেন আল্লাহ সুবাহতাল্লাহ বললেন তোমরা উভয়েই যাও তোমরা দুইজনেই যাও সুতরাং বুঝা যাচ্ছে মোসাল সাল্লাম যে দোয়া করেছিলেন আল্লাহ সুহামতাল্লাহ সেই দোয়াকে মঞ্জুর করেছেন हारून अल्लम के विशाल अल्लाह सुहम्लाशीदार कर तो नल्ला तुम्हारा उभये जाओ हमारे आयात सहकारे আমার নিদর্শনগুলোকে নিয়ে যাও আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের সেই বক্তব্যকে শুনবো আমি তোমাদের কথা শুনবো আল্লাহ বললেন আমি করব যারা এই বক্তব্য এই বিতর্ককে শুনবেন সেই অডিয়েন্সের মধ্যে আল্লাহাল্লাহ তিনি একজন আমরা লক্ষ্য করতে পারি আল্লাহ মোহাম্মতাল্লাহ এই বিষয়ে এভাবে বলতে পারতেন আমি তোমাদেরকে দেখব যখন আমরা কালকে দেখতে চাই আমরা অনেক দূর থেকেও তাকে দেখতে পারি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 এখানে আল্লাহ বহু বচনকে ব্যবহার করেননি আল্লাহ এক বচন শব্দ ব্যবহার করেছেন এর অর্থ মুসা এবং হারুন দায়িত্ব এক যেন তারা একজনই রাসুল তাদেরকে যেন পৃথক করা যাবে না ইননা আলামিন ফের কাছে যাও গিয়ে বলো ইননা রাসুল রাব্বল আলামিন আমরা বিশ্বজাহানের রবের পাঠানো বার্তাবাহক কি বার্তা নিয়ে এসেছি আনআিল ইসরাইল। যাতে তুমি বনি ইসরাহলকে আমাদের সাথে ছেড়ে দাও বনি ইসরাকে আমাদের সাথে যেতে দাও সুতরাং দুইটি বিষয়কে আল্লাহ মোহাম্মদ তাল্লাহ ফেরাউনের সামনে পেশ করতে বলেছেন প্রথম যে বিষয় আল্লাহ সুহামতাল্লাহ বলতে বলেছেন সেটা হচ্ছে আমরা রাব্বুল আলমিনের প্রেরিত বার্তা বাহক দ্বিতীয় বিষয় আমাদের সাথে বনি ইসরায়েলকে ছেড়ে দাও আমরা জানি ফেরাউন যে জাতিকে দাস হিসেবে ব্যবহার করছিল তার রাজত্ব টিকিয়ে রেখে তার হচ্ছে বনি ইসরাহল মুসা আলাহিসাল্সাল্লাম সেই বনই সাইলের একজন সদস্য তিনি দাবি নিয়ে এসেছেন বনই সেইলকে ছেড়ে দিতে হবে মুক্ত করে দিতে হবে তাদের উপরে শাস্তি দেওয়া যাবে না অত্যাচার করা যাবে না খুবই মারাত্মক দুটি দাবি একদিকে ফেরাউন নিজেকে রব দাবি করেছে সেখানে মুসা এবং হারুন আলহিমসালাম তারা এসে বলেছেন আমরা এসেছি বিশ্বজাহানের রবের কাছ থেকে তুমি তোমাকে রব দাবি করেছো আমরা এসেছি বিশ্বজাহানের রবের কাছ থেকে আমরা দেখতে পাই আল্লা সুম্ম মুসা এবং ফেরাউনের মধ্যে संलाप के उल्लेख कर समय तरह ठीक आगे अधिकांश सूरा आलोचित होते आल्लाह सुहमलाम के की बल्कि ठीक पर ट्रांजिक्शन देते पाई सामने फेराउन की जवाब दीच है अर्थात सिद्राम मूसा अल्लाम एम भाव दायित्व के पालन कर ठीक आल्लाहम्मला जाते हैं हूबहू एक ही विषय फेराउन का पेश करते हैं काई माजखान वर्णना के आल्ला सुहम्म उल्लेख करनी बर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 দরবারে মোসা আলাইসাল্লাম হারুন আল্লাহ সাল্লামের সাথে দশ বছর পরে ফিরে এসে যিনি একসময় ফেরাউনের পালকপুত্র ছিলেন তিনি ফেরাউনের সামনে ফেরাউনের দরবারে এসে দাওয়াত দিচ্ছেন এবং বলতেন আমি এসেছি বিশ্বজাহানের রবের পক্ষ থেকে আমি একজন রাসুল আমার কাছে বিশ্বজাহানের রব আল্লাহ সালা তিনি তার বার্তা প্রেরণ করেছেন এই দৃশ্যটি আমাদের অন্তরে করা উচিত এমনভাবে কল্পনা করা উচিত যেন আমরা সেখানে উপস্থিত একজন সদস্য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 সমাজের দাস শ্রেণী সেই বনিসের একটা লোক এখানে দাঁড়িয়ে পরিস্থিতিটা এমনই ছিল সুরাজ আল্লাহ সুকালা বর্ণনা করে বলেছেন তারা হাস্য বিদ্রুপ করতে লাগলো কাজে বাহ্যিক ভাবে আমরা দেখতে পাচ্ছি বিতর্ক শুরু হওয়ার ঠিক আগের যে পরিস্থিতি বাহ্যিকভাবে মুসা এবং ফেরাউনের মধ্যে বিতর্ক শুরু হওয়ার আগে সমস্ত দিক থেকে নিজের হোমগ্রাউন্ডে এগিয়ে আছে ফেরাউন সমস্ত পরিস্থিতি তার পক্ষে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 মুসা আলাহিসাল্লামকে ভয় দেখানোর চেষ্টা করছে নার্ভাস করার চেষ্টা করছে ফেরাউন মুসা আলাহিসাল্লামকে তিনটা বিষয় নিয়ে কথা বলেছে প্রথমে বলেছে আমি তোমাকে লালন পালন করেছি তুমি আমার বাড়িতে কতগুলো বছর থেকেছিলে। এবং এরপর তুমি আমারই লোককে হত্যা করেছ এরপর ফেরাউন কি বলল ফেরাউন বলল সাইদরা মুসা আলাহাম হারুন আলাইস্লামকে সাথে নিয়ে ইমানের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে গিয়েছেন রাসুল হিসাবে ফেরাউন মুসা আল্লাহ সাল্লামকে বলছে ও আন্তা মিনাল কাফির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 একইভাবে ভাবে আমরা দেখতে পাচ্ছি ফেরাউন সে মুসা আল্লাহ সাল্লামকে বলছে তুমি তো কাফেরিনাল যখন মুসা আল্লাহামের সঙ্গে কথা বলেছিলেন সেইখানে আমরা উল্লেখ করেছিলাম সেই সংলাপে শেষের দিকে আল্লাহ জীবনে দুইটি অংশকে উল্লেখ করেছিলেন আল্লাহ সুবাহ যে দুইটি অংশকে উল্লেখ করে সেই বক্তব্য শেষ করেছিলেন ফেরাউন তার বক্তব্য শুরুই করেছে সেই দুইটি বিষয়কে উল্লেখ করার মাধ্যমে প্রথম বিষয় তুমি আমার বাড়িতে বড় হয়েছ দ্বিতীয় বিষয়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 এটা ফেরাউনের কোনো অনুগ্রহ ছিল না বরং আল্লাহ সুহামতওয়াল্লাহ তিনি আসিয়া এবং ফেরাউন তাদের অন্তরকে মুসা সালামের জন্য অনুকূল করে দিয়েছিলেন যার কারণে ফেরাউন তাকে পালন করতে বাধ্য হয়েছে সুতরাং কৃতিত্বের দাবিদার আল্লাহ সুহামতাল্লাহ পালন করতে হলেন আল্লাহ সুখমাতাল্লাহ ফেরাউন পালন করতে নয় এবং পরবর্তী বিষয় আল্লাহ সুহাম্মাল্লাহ সেই হত্যাকাণ্ডের বিষয়ে বলেছেন এরপর আমি তোমাকে সেই গাম থেকে দুঃখবোধ থেকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছি কাজেই ফেরাউনের সে खाटबाला फेराम मुसालाम के घबरे देवर जो चेष्टा करक्तित्व के अपमान करता स्मरण कर दिए से कार्यकर है आसन देखी मूसा अल्लाम की जवाब दिए মুসআসাল্লাম জবাব দিলেন তিনি বললেন সেই অপরাধ আমি তখন করেছিলাম যখন আমি বিভ্রান্ত হয়েছিলাম মুসা সাল্লাম নিজেকে ডিফেন্ড করার কোনো চেষ্টাই করলেন না তখন তিনি স্পষ্ট স্বীকার করলেন হ্যাঁ সেই অপরাধ আমি করেছি যখন আমি বিভ্রান্ত হয়েছিলাম সৎসাহস মুসাল্লাহ সাল্লাম সরাসরি স্বীকার করে নিলেন সেই সময় আমি বিষয়টা জানতাম না কনফিউজ ছিলাম পরিস্থিতির শিকার এরপরে তিনি কি বললেন এরপর মুসাল্লাম বললেন এবং আমি তোমার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম লম্মা খিফতুকুম সুহানালিফতুকুম আমি তোমার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম যখন আমি তোমাকে ভয় করতাম এই কথার মাধ্যমে কি বোঝা যাচ্ছে মৌসা আলাহাম বলছেন আমি তোমার কাছ পালিয়ে গিয়েছিলান লাম্মা খিফটুকুম যখন আমি তোমাকে ভয় করতাম অর্থাৎ এখন আমি আর তোমার ভয়ে ভীতনই এবং আমরা দেখতে পাচ্ছি মৌসা আল্লাহাম তিনি সরাসরি ফেরাউনের দরবারে ফিরে এসেছেন মিশরে এসেই তিনি এসে উপস্থিত হয়েছেন ফেরাউনের দরবারে তিনি যে ফেরাউনের ভয়ে আর ভীত নন এটাও তার একটা স্পষ্ট প্রমাণ এবং মুসাল্লাম আরো বললেন এবং আমার রব তিনি আমার সত্যিকার রব তিনি আমাকে বিচক্ষণতা দিয়েছেন এবং আমাকে তাদের মধ্যে একজন করেছেন যাদেরকে তিনি রিসাবাজ প্রদান করেন তার বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রদান করেন সুতরাং সেই প্রশ্নের উত্তর চলে আসলো কেন এতদিন ফেরাউনের বাড়িতে বড় হলেও এর আগে মুসাল্লাম এই বিষয় নিয়ে কথা বলেননি কারণ এই দায়িত্ব মুসাল্লাহামকে এর আগে দেননি মুসল্লাহাম বলেছেন আমার রব আমাকে হুকমান বিচক্ষণতা দিয়েছেন এবং আমাকে তাদের মধ্যে একজন করেছেন যাদেরকে তিনি দায়িত্ব প্রদান করেন যাদেরকে তিনি রাসুল মনোনীত করেন দরবারে এসে প্রথম যে কথা সাইদিন মুসল্লাহাম বলেছেন সবার প্রথমে যে বিষয়কে উপস্থাপন করেছেন সেটা হচ্ছে আমি একজন রাসুল অর্থাৎ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 তিনি হচ্ছেন একজন রাসুল তিনি এসেছেন রিসালাদ নিয়ে এবং এরপর মোসাল ইসলাম তিনি বলছেন অতিলকা নিয়ে মাতুন এবং তুমি যে নিয়ামতের কথা আমাকে মনে করিয়ে দিতে চাচ্ছ কিসের নিয়ামতাম কিসের অনুগ্রহ অতিলকা নিয়ামাতুন তুমি যে নিয়ামতের কথা আমাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছ কিসের নিয়ামত কিসের অনুগ্রহ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 সুতরাং ফেরাউন যে যুক্তির মাধ্যমে মুসা আলাহ সাল্লামকে বিব্রত করার চেষ্টা করছিল সাইদিনা মুসা আল্লাহ সাল্লাম সেই যুক্তি দিয়েই ফেরাউনকে বিব্রত করে দিলেন তিনি প্রশ্ন করলেন অতিলকা নিয়ামাতুন এবং সেই নিয়ামতের কথা সেটা কি বনি ইসাইলকে নিজের গোলাম বানিয়ে রাখার পাপ মতনের জন্য ছিল সুতরাং এখানে আমরা বলতে পারি ফেরাউনের ভাবমূর্তি ফেরাউন যেই ভাবমূর্তি তার সভাস্রদের মধ্যে যুক্তিবাদী বুদ্ধিমান বিচক্ষণ হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছিল সেই কৃত্রিম ভাবমূর্তিকে এসে ধরে রাখতে চাইছিল সাইদনা মুসা আল্লাহ সাল্লাম সেটাকে প্রকাশ করে দিলেন ফেরাউনের চিন্তা এবং বিশ্লেষণীয় ক্ষমতার ভুলগুলোকে প্রকাশ করে দিলেন সবার মধ্যে প্রমাণ হয়ে গেল ফেরাউনের যুক্তি একটা ফালতু যুক্তি সুতরাং সবার সামনে ফেরাউন মুসা আলাহ সাল্লামকে অপমান করতে গিয়ে নিজেই অপমানিত হল এবং লক্ষণীয় এই বিতর্কের অডিয়েন্স শ্রোতা কারা ছিল তারা হচ্ছে সবার সদস্য সভাসদ আলমালা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 এবং সার্বভৌম ক্ষমতার মালিক এই অর্থেই নিজেকে রব দাবি করেছিল ফেরাউন দাবি করেছিল এই জমিনে তার হুকুম চলবে তার রাজত্ব চলবে ফেরাউন দাবি করেছিল সে এই সেমিনের মালিক কিন্তু কৃপাই মিশরের বাইরের জমিনে সেখানে ফেরাউনের কোন রাজত্ব ছিল না সালাম দীর্ঘ দশ বছর যে মাদা ছিলেন সেখানেও ফেরাও কোনো কর্তৃত্ব রাজত্ব ছিল না সুতরাং স্পষ্ট হয়ে গেল রবের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে শুধুমাত্র একটিকে অবৈধভাবে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 যেন তার ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় কিন্তু তার সমস্ত আয়োজন ভেঙে গেল সাইদরা মূসা আলাহ্লাম দাঁত ভাঙা জবাব দিলেন যে দুইটি বিষয়কে উল্লেখ করে ফেরাউন মুসা আলাহ সাল্লামকে অপমানিত করতে চেয়েছিল তার মধ্যে প্রথম বিষয় সে বলেছিল মুসা আলাহিসাল্লামকে লালন পালন করার কথা এবং মূসা আলাহ্লামকে সে তার অনুগ্রহ নিয়ামনের কথা স্মরণ করে দিতে যাচ্ছিল দুই নম্বরে সে মূসা আল্লাহামকে ভীত করতে যাচ্ছিল মিশরীয় সেই ব্যক্তির নিহত হওয়ার ঘটনাকে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে ফেরাউন ছিল মিশরের ব্যক্তি নিহত হওয়ার ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে মুসা আল্লাহিস্লামকে ভীত করতে মোসা আলাহিসাল্লাম সাহসিকতার সঙ্গে সেই ঘটনাকে স্বীকার করলেন তিনি বললেন আমি পরিস্থিতি স্বীকার ছিলাম আমি সেই সঙ্গে বিভ্রান্ত হয়েছিলাম এবং তার আগে মুসা আল্লাহামকে লালন পালনের কথা স্মরণ করিয়ে দিয়ে ফেরাউন নিজেকে একজন অনুগ্রহকারী ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে চেয়েছিল বিনিময়ে মুসা আল্লাহিস্লাম সমস্ত বনি ইসরাল জাতিকে নির্মমভাবে অত্যাচার নিপীড়ন করার কথাকে তুলে ধরেছেন কাজেই ফেরাউন মূল প্রসঙ্গ থেকে সরে গিয়ে যে সাইড ইস্যুগুলোকে সামনে আনতে চেয়েছিল মুসা আলাহিস্লামকে অপমানিত করার জন্য ভীত করার জন্য সাইজরা মূস আল্লাহাম সেই সাইড ইস্যুগুলোকে এমন ভাবে জবাব দিলেন এমনভাবে কথাকে শেষ করলেন যা সেই মূল ইস্যুগুলোকে ফেরাউনের সামনে উপস্থাপন করল মূসা আলাহিসাম সর্বশেষ কি কথা বলেছিলেন মূসা আলাহিস্লাম বলেছেন আন আবাত্তা বনি ইসরাহল তোমার আমার প্রতি করা সেই তথা কথিত অনুগ্রহ এটা কি বনি ইসরায়েলীদেরকে গোলাম বানিয়ে রাখার বিনিময় ছিল কাজেই বন ইসরাদের প্রতি ফেরাউন যে নির্যাতন করছে অত্যাচার করছে সেই ইস্যুকেই ফেরাউনের সামনে মুসা আলাহিসাল্লাম উপস্থাপন করলেন তার সামনে ঠেলে দিলেন কাজেই এবারে ফেরাউনে জবাব দেওয়ার পালা মৌসা আল্লাহ সাল্লাম তার নিজের দুইটি দাবির উপরে দুই দফা দাবির উপরে অটল রয়েছেন ভিন্ন খাতে কথাকে ঘুরানোর চেষ্টা করে আর কোনো লাভ নেই মৌসা আল্লাহ সাল্লাম যা বলছেন ঠিক সেটাকে জবাব দিতে হবে ফেরাউনকে লক্ষ্য করি ফেরাউন কি বলেছিল ফেরাউন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 কে তোমার রব কে সেই রাব্বুল আলামিন ফেরাউন তাচ্ছিল্যের স্বরে বিদ্রুপের সুরে প্রশ্ন করল অমা রাব্বুল আলামিন রাব্বুল আলামিন এটা আবার কি জিনিস যেন এই বিষয়টির কোনো অস্তিত্বই নেই তুবাহান আল্লাহ ফেরাউন এমন ভাব করল এমনভাবে প্রশ্ন করল যেন এটা একটা অবাস্তব প্রশ্ন রব আবার কে অমা রাব্বুল আলামিন কে আমার রব অথচ আমরা দেখতে পাই মানব জীবনের মৌলিক প্রশ্ন হচ্ছে এটা কে আমার রব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 এই রবের ক্ষমতাকে ভাগ করার স্বাধীনতা দিয়ে দিয়েছেন যেন তাদেরকে এই লাইসেন্স দিয়ে দিয়েছেন ইচ্ছামতো মানুষের উপরে তোমরা আইন তৈরি করো বিধান তৈরি করো কাদের এই ধরনের মানুষদেরকে যখন বলা হয় যিনি রাব্বুল আলামিন যিনি সমস্ত জগৎসমূহের রব সমস্ত জগৎ যার হুকুমের অধীন সমস্ত সৃষ্টি জগতে যার আইন চলে রাজত্ব চলে এই জমিনের উপরে মানুষদের উপরে তার বান্ধাদের উপরেও তারই রাজত্ব চলবে তিনি এই জমিনেরও সার্বভৌমত্ব বা চূড়ান্ত আইনদাতা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 বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম পর্যন্ত সবখানে আল্লাহর আইন দূরে থাকুক আল্লাহর নাম পর্যন্ত তারা সহ্য করতে পারে না কাজে এদের কাছে আল্লাহ সুভানতাল্লাহ এটা হচ্ছে অমা রাব্বুল আলামিন এটা আবার কি জিনিস সুভান আল্লাহ সুরা তোহার বর্ণনা থেকে আমরা দেখতে পাই সেখানে ফেরাউন মুসাকে প্রশ্ন করছে কলা ফামান রাব্বু কুমা এ মোসা তোমাদের পালন কর্তা কে হে মোসা সুরার সুহার বর্ণনায় আমরা দেখতে পাচ্ছি ফেরাউন অহংকার অধ্যুত্ত প্রকাশ করেছে অপরদিকে সুরা তহার বর্ণনাতে আমরা দেখতে পাচ্ছি ফেরাউন কিছুটা বিনত হয়ে প্রশ্ন করছে তবে তোমাদের রপ কে হেমুসা এই সমস্ত অবাধ্য অহংকারকারীদেরকে নত করার জন্য কি বলতে হবে আলাস মহামতাল মুসাকে শিক্ষা দিয়েছেন যদি তাদের জন্য সুসংবাদ যথেষ্ট না হয় তাহলে সতর্কবার্তাকে পেশ করতে হবে ভারসাম্য রক্ষা করে দাওয়াত দিতে হবে সাইজরা মূস আলাহিসাল্লাম বললেন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 তবে তোমাদের রব কে হে মূসা এবং এই দুইটি সুরার সমন্বয় উভয় প্রশ্নের সমন্বয় আমাদের সামনে প্রমাণ করে রবের পরিচয় নিয়ে বেশ কিছু সময় ধরে সাইদিনা মুসা আলাহ্লাম এবং ফেরাউনের মধ্যে আলাপ হয়েছিল আল্লাহ সুমতলা তিনি সব থেকে ভালো জানেন শুরুতে ফেরাউন এক গেয়েমি অবাধ্যতা অহংকার পেশ করলেও শেষে রবের অস্তিত্ব স্বীকার করতে বাধ্য হয়েছে যখন মুসা আল্লাহ সাল্লাম আজাবের সংবাদ তাকে জানিয়ে দিয়েছেন যদি তুমি একে মিথ্যারোপ করো মুখ ফিরে নাও তোমার উপর আজাব পড়বে এটা আমাদের কাছে নাদিল করা হয়েছে ফেরাওয়ান বলতে বাধ্য হল ফামান রব্য কুমা ইয়া মুসা তবে তোমাদের রব কে হে মুসা মুসা আলু সাল্লাম এই সুযোগটাই চাচ্ছিলেন তিনি চাচ্ছিলেন ফেরাউনের দরবারে রবের পরিচয়কে তাদের সামনে পেশ করে দিবেন সত্যিকারের রব সম্পর্কে তাদের জন্য অন্তরে কোনো সন্দেহ না থাকে কথা বলার সুযোগ মুসা আল্লাহ সাল্লাম তিনি এই দরবারে তর্ক করতে আসেননি তিনি এসেছেন আমন্ত্রণ জানাতে দাওয়াতের অর্থই হচ্ছে আহ্বান করা আমন্ত্রণ দেওয়া মুসাল্লাহ সালাম সেই উপযুক্ত জবাবটাই দিলেন যে জবাব ফেরাউনকে সব থেকে বেশি কাবু করবে ঘায়াল করে দিবে সুরাসুয়ারা থেকে আমরা দেখতে পাই মূসাল্লাহ সাল্লাম তিনি রবের পরিচয় পেশ করে তিনি বলছেন মুসা সাল্লাম বললেন তিনি সেই আসমানেরও রব এবং এই জমিন এই জমিনের রব রব্বুসামাওয়া তিওয়াল আর্থ আমরা বলেছি সেই সময় ফেরাউন এবং মিশরবাসীরা তারা সূর্যের পূজারি ছিল সূর্য কথায় থাকে আসমানে অপরদিকে ফেরাউন সে নিজেকে জমিনের রব বলে দাবি করেছে আর আসমানের রব হিসেবে পেশ করেছে সূর্যকে এই কারণে সুহানল্লাহ মুসা আল্লাহ সাল্লাম এত সুন্দরভাবে রবের পরিচয়কে উপস্থাপন করলেন তিনি বললেন যিনি রাব্বুল আলামিন যিনি আমার রব তিনি শুধুমাত্র তোমারই রব নন বরং তিনি হচ্ছেন রাব্বু সামা ওয়াতিবল আর্ধ তিনি ওই আসমানের রব ওই জমিনের রব এবং তিনি আরো বললেন অমা বা ই না হুমা এবং আসমান ও জমিনের মাঝে যা কিছু রয়েছে সেগুলোর রব হচ্ছেন আল্লাহ সুহানা ইন কুন্তুম মো কি যদি তোমরা নিশ্চিত প্রমাণ চাও মূস আল্লাহ সাল্লাম বলছেন ইন কুন্তুম যদি তোমরা নিশ্চিত প্রমাণ চাও এখানে এক বচনের পরিবর্তে মূসা আল্লাহ সাল্লাম বহু ব্যবহার করেছেন সুতরাং এটা প্রমাণিত হয়ে গেল সেই মুহূর্তে মূসা আলাহিস্লাম এই বক্তব্য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 পরবর্তীতে সুরা তহার বর্ণনা থেকে আমরা দেখতে পাচ্ছি যখন মূসা আলাহাম আজাবের হুমকি জানিয়ে দিলেন ফেরাউনের সামনে ফেরাউন কিছুটা ভীত হল তখন সে কোমল ভাবে প্রশ্ন করল কলা ফামান রব্ব কুমা তবে তোমাদের দুজনের পালন কর্তা কে হে মূসা মূসা আলাহাম তখন বললেন আমাদের পালনকর্তা তিনি যিনি প্রত্যেক বস্তুকে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 অতীত যুগের লোকেদের অবস্থা কি বাপ অবস্থা কি হবে সহজেই বোঝা যাচ্ছে যিনি সমস্ত আসমান জমিনের স্রষ্টা তিনি রব্বুল আলামিন আমিন তিনি যেমনি আমাদের রব তেমনিভাবে ভাবে আমাদের পূর্বপুরুষের রব এখানে ভ্রান্তির কোনো সুযোগ নেই কিন্তু ফেরাউন সূক্ষ্ম চালাকি করে তার সভাসদদেরকে বিভ্রান্ত করতে চাইল মূস আল্লাহ সালামকে একটি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে আরেকটি প্রশ্ন করল বারবার কথা বলার মন্ত্রে বিঘ্ন ঘটালো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 বারবার প্রশ্ন করেও ফেরাউন মুস আলাইস্লামকে বিব্রত করতে পারছে না মুসা আলাইহ্লাম দরবারে এসেই রবের পরিচয় দেওয়া শুরু করেছিলেন এভাবে কওয়ালা রব্বু সমাওয়া তিবল আর দি অমা বাইনা হুমা ইনকম কিনেন মুসা আলহ সাল্লাম রবের পরিচয় দেওয়া শুরু করেছিলেন এভাবে যিনি আসমায়ের রব যিনি জমিনের রব এবং উভয়ের মাঝে যা কিছু রয়েছে সব কিছুর যিনি রব তিনি হচ্ছেন রব্বুল আলামিন তিনি হচ্ছেন সত্যিকার রব তিনি আমাকে রিসালা দিয়ে পাঠিয়েছেন যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হতে চাও ইনকুন্তুম্য কিনেন ফেরাউন দেখল দরবারের লোকেরা মূসা আল্লাহ সাল্লামের কথা মুগ্ধ হয়ে শুনছে এবং এত সুন্দরভাবে যখন রবের পরিচয়কে মূসা আলাহ সাল্লাম পেশ করলেন দরবারে উপস্থিত সবার মধ্যে মৃদু গুঞ্জন শুরু হয়ে গেল তারা নিজেদের মধ্যে কথা বলা শুরু করলো। সুহান আল্লাহ ফেরাউনের সেই সভার মধ্যেই মোসা আল্লাহ সাল্লামের দাওয়াতের প্রভাব শুরু হয়ে গেল এবং সেই ক্ষেত্রে ফেরাউন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 প্রথমে সে তাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিতে চাইল সুরাত থেকে আমরা দেখতে পাই ফেরাউন বিভ্রান্তি ছড়িয়ে জন্য প্রশ্ন করল তাহলে আগের যুগের অতীত যুগের লোকেদের হবে কিন্তু এরপরও মোসালামের সঠিক জবাবের কারণে লোকেরা যখন মুগ্ধ হয়ে মোসাল্লাহিস্লামের কথা দেখতে পাচ্ছি ফেরাউন দরবারের উপস্থিত সবাইকে সাবধান করে দিল ধমক দিল সে বলল কল আলিমানাউলাহু আলাউ ফেরাউন তার পরিষদ বর্গদেরকে বলল তোমরা কি শুনছো না সে কি বলছে আলাউন কিছুতেই মূসামকে থামানো যাচ্ছে না এমন কি আগের যুগের লোকেদের বাপ দাদাদের কথা সেন্সিটিভ বিশু এত যুগ ধরে যা পালন করে আসলাম তাহলে কি ভুল করলাম বাপ দাদারা কি ভুল করেছে মনসা আলাহিসাল্লাম নিঃসংকচে জবাব দিলেন তিনি তোমাদের রব তোমাদের পূর্বপুরুষের রব ফেরাউন চূড়ান্ত অধৈর্য হয়ে উঠল কারণ লোকেরা মুসা আলাহিস্লামের কথা শুনছে এই সংলাপের ভারসাম্য চলে যাচ্ছে সাইদিনা মুসা আল্লাহ সাল্লামের দিকে আমাদেরকে মনে রাখতে হবে সাইদিনা মুসা আল্লাহ সাল্লাম তিনি ফেরাউনের কাছে এসেছেন আমন্ত্রণ নিয়ে নিমন্ত্রণ নিয়ে দাওয়াত নিয়ে আল্লাহর দিকে আহ্বান করার কাজ নিয়ে তিনি এসেছেন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 বলো তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি আমি রবের দিকে পথ দেখাবো যেন তুমি তাকে ভয় করতে পারো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 সাইদিরা মূসা সাল্লাম তিনিও ঠিক সেভাবেই রেসপন্স করলেন। সেই মুহূর্ত থেকে এই দাওয়াত রূপান্তরিত হয়ে গেল এক বিতর্ক এবং বাক যুদ্ধে বিতর্কের ক্ষেত্রে মানুষ শুরু থেকে ডিফেন্সিভ হয়ে যায় যেদিকে আহ্বান করা হচ্ছে সেদিকে মনোযোগ না দিয়ে নিজেকে রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়ে ফেরাউন সেই দাওয়াতকে বিতর্কে রূপান্তরিত করে নিজের দলের লোকেদেরকে মুসা আল্লাহ সাল্লামের প্রতিপক্ষ বানিয়ে দেওয়ার চেষ্টা করল কিন্তু সুহান আল্লাহ মুসা আল্লাহিস্লামের দাওয়াতের মাধ্যমে সুন্দর উপযুক্ত এবং সংক্ষিপ্ত জবাবে দরবারের লোকেরা মুগ্ধ যে দরবারের লোকেরা শুরুতে সাইদিনা মৌসা আল্লাহিস্লামকে নিয়ে তামাশা বিদ্রুপ করছিল তারাই এখন মনোযোগের সাথে মৌসা আলাইসালামের জবাবকে শুনছে ফেরাউন তার সমস্ত ধৈর্য হারিয়ে ফেলল চূড়ান্ত অধৈর্য হয়ে ফেরাউন তার পারিষদবর্গকে ধমক দিয়ে বলল আলা তাস্তামিউন তোমরা কি শুনছো না সে কি বলছে ফেরাউন বলল তোমরা কি শুনছো না সে কি বলছে এর অর্থ হচ্ছে অলরেডি তারা মুগ্ধ হয়ে মৌসালামের কথাই শুনছে কিন্তু মৌসালিস্লাম তিনি যে কথাগুলো বলছেন সেটা তো ফেরাউনের রাজত্বের সংবিধানের বিরুদ্ধে চলে যাচ্ছে এর পরও কিভাবে তারা সেই বক্তব্যকে চুপ করে শুনতে পারে এই কারণে ফেরাউন নিজে অস্তিত্বকে স্মরণ করে দিয়ে প্রশ্ন করলো তোমরা কি শুনছো না সে কি বলছে ফেরাউন যে বিভ্রান্তির সৃষ্টি করে যে সন্দেহ এবং সংশয়ের সৃষ্টি করে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 সত্যকে মিথ্যা বলে মানুষের সামনে পেশ করা এবং সবচেয়ে দ্রুত কোন ব্যক্তির বিরুদ্ধে তার কথা শোনা থেকে বাকিদেরকে বিরত করার জন্য সব সহজ যে অভিযোগ দেওয়া যায় সেটা হচ্ছে কাউকে উন্মাদ বলে দেওয়া পাগল অপবাদ দেওয়া ফের বলল তোমাদের কাছে পাঠানো এই রাসুল সে তো নিশ্চয়ই বদ্ধ উন্মাদ বদ্ধ পাগল ফেরাউন চুপ করে থাকতে না পেরে সে বলে উঠল ইন্না রাসুল তোমাদের কাছে পাঠানো রাসুল সে তো এক বদ্ধ উন্দ এমন ভাবে লোকেরা মোসা আলাহিস্লামের বক্তব্যকে শুনছিল নিজের অজান্তে ফেরাউন বলে উঠল তোমাদের কাছে পাঠানো রাসুল উর্সিলা ইলাইকুম যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সে এক বদ্ধ মাত কিন্তু মোসা আল্লাহ সাল্লাম তিনি এখানে এসেছেন আল্লাহর দাওয়াতকে পেশ করতে নিজের ব্যক্তিত্বকে উদ্ধার করার জন্য নয় মোসা আল্লাহ সাল্লাম নিজেকে রক্ষা করতে ব্যস্ত হয়ে গেলেন না তিনি রবের পরিচয় তাদের সামনে আরো সুন্দরভাবে পেশ করতে থাকলেন মোসা আল্লাহ সাল্লাম তিনি দরবারের লোকেদের মাঝে রবের পরিচয় পেশ করছেন মোসা আল্লাহ সাল্লাম বললেন কলা রব্বুল মশরিকি ওয়াল মিবি অমা বাইনা হুমা ইনকুন মূসা সাল্লাম বললেন তিনি পূর্ব পশ্চিম মাসরিক থেকে মাগরিব পর্যন্ত অমা বাইনা হুমা এবং উভয়ের মাঝখানে সব কিছুর পালন কর্তা সব কিছুর রব ইনকুন্তুমটা কিলুন যদি তোমাদের বোঝার ক্ষমতা থাকে যদি তোমরা বুঝদার ব্যক্তি হয়ে থাকো এবং এই পরিচয় থেকে আমরা দেখতে পাচ্ছি ফেরাউন যেভাবে মিজেকে মিথ্যা রব বলে দাবি করেছিল সেটা মানুষদের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠল কারণ মুজালিসাল্লাম শুধুমাত্র এখানে জমিন নিয়েই কথা বলেছেন মিশোরের বাইরে ফেরাউনের কোনো রাজত্ব নেই কাজেই কিভাবে সে রব হতে পারে কিভাবে সে রব্য কোমল আলাহ হতে পারে মুসালিসাল্লাম রবের পরিচয় দেওয়া শুরু করেছিলেন এভাবে কয়লা রব্বুসমাওয়া বাইনা হুমা তিনি আসমানের রব জমিনের রব এবং উভয়ের মাঝে যা কিছু রয়েছে সেগুলোর পরবর্তী বক্তব্য রব্বুল এটা ছিল সেই শুরুর বক্তব্যেরই অংশ কিন্তু মাঝখানে ফেরমন বারবার বিঘ্ন ঘটালো মুসাল সাল্লাম মাঝখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে বাধ্য হলেন এবং সব শেষে মুসাল সাল্লাম রবের পরিচয় তুলে ধরলেন একবারে চূড়ান্ত উপসংহার তিনি বললেন যে জমিন সম্পর্কে যে জমিনের রাজত্ব তোমরা ফেরাউনকে দিয়েছ সেই জমিনেরও রব হচ্ছেন আল্লাহ সহ ফাইনালি ফেরাউন চূড়ান্ত আপসেট হয়ে গেল কারণ তার ক্ষমতায় টিকে থাকার জন্য যেই লোকেদেরকে দরকার সেই মন্ত্রিসভা কেবিনেট তারা অন্যদিকে ঘুরে যাচ্ছে কাজেই ফেরাউন এবারে মূসা আল্লাহ সাল্লামকে ভীতি প্রদর্শন করলো মূসা আল্লাহ সাল্লামকে ফেরাউন বললো তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্য হিসেবে গ্রহণ করো ইলা হিসেবে গ্রহণ করো আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করবো ফেরাউল মোসালামকে হত্যা করলেই পারত কিন্তু ফেরাউল বলছে মোসা আলাহামকে সে কারাগারে নিক্ষেপ করবে উদ্দেশ্য মোসা আল্লাহ সাল্লাম যেন ভীতির কারণে নিজের অবস্থানকে নিজের বক্তব্যকে নিজের দাওয়াতকে প্রত্যাহার করে নেন দরবারে মাত্র কয়েক মিনিটের দাওয়াতে সাইজিনা মোসা আল্লাহ সাল্লাম যে প্রভাব সৃষ্টি করেছেন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 এই সৃষ্টি কি রবের পরিচয় রবের শক্তি প্রমাণ নয় কে এই সৃষ্টিকে তৈরি করলেন কে এই সূর্যকে বানালেন কে এই আসমানকে বানালেন এই বিস্তৃত জমিনকে বানালেন যিনি সমস্ত কিছু স্রষ্টা তাকে বাদ দিয়ে কিভাবে সামান্য এক মানুষের হুকুমের গোলামি আমরা করতে পারি আমাদের চারপাশে আল্লাহ সুহাম তাহলে অলরেডি অসংখ্য আয়াত নিদর্শন প্রমাণ দিয়ে রেখেছেন যাদের ভেতরে কল্যাণ আছে যারা নিজেদের ফিতরাতকে দূষিত করেনি তারা এগুলো দেখেই মান আনে অপরদিকে যারা নিজেদের বিশুদ্ধ ফিতরাতকে কলুষিত করেছে অন্তরকে দূষিত করেছে তাদের অন্তরে শত নিদর্শন থাকলেও কোনটাই প্রতিফলিত হয় না সময়ের সাথে সাথে তারা আরো অবাধ্যতা অহংকারে মেতে ওঠে কাজেই সাইদিন মাম্মসা প্রথমে ভাবনা বিশ্লেষণের সুযোগ দিয়ে পরবর্তীতে যখন দুইটি মুজিজাকে প্রদর্শন করলেন তখন তাদের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ রইল না ইনি সত্যিই আল্লাহর রাসুল আল্লাহর বার্তা বার্তাবাহক যে দুইটি মুজিজাকে আল্লাহ মহামত আল্লাহ মুসাল্লাহামের সাথে দিয়েছিলেন সেই দুইটি মজিজার দিকে যদি আমরা লক্ষ্য করি প্রথমত লাঠি এটা হচ্ছে কর্তৃত্বের প্রতীক সুতরাং কর্তৃত্ব মৌসা আল ইসলামের হাতে মৌসা আলাহিসাল্লাম এবং আল্লাহর জন্য হচ্ছে কর্তৃত্ব কোন জালিম শাসকের জন্য নয় সেই লাঠি পরিণত হয়ে গেল সাপে যখন ফেরাউন প্রমাণ চাইল সাপ শাস্তির প্রতীক আজাবের প্রতীক সুতরাং যে কর্তৃত্ব আল্লাহ মহাতাল্লাহ তার নবীদের হাতে দিয়েছেন সলেহীন ব্যক্তিদের হাতে দিয়েছেন যারা আল্লাহর এই দুনিয়ার বুকে বাস্তবায়ন করে থাকেন সেগুলোকে প্রতিষ্ঠা করে থাকেন তার বিরুদ্ধে যখন অন্য কেউ কর্তৃত্ব দখল করে নেয় তখন তাদের জন্য এই লাঠি সেটা যেন সেই সাপে এবং আজাবে পরিণত হতে যাচ্ছে অপরদিকে মোসা আলাহিসাল্লাম দ্বিতীয় যে নিদর্শনটি দেখালেন সেটা ছিল আলো মৌসা আল্লাহলাম দিদিকে তাদেরকে আহ্বান করছেন সেটা হচ্ছে নূর সেটা হচ্ছে এক উজ্জ্বল আলো ইসলাম হচ্ছে নূর ইসলাম হচ্ছে আলো অপরদিকে কুফর হচ্ছে জুলুম কুফর হচ্ছে অন্ধকার মৌসা আলাহিস্লামের হাতে রয়েছে আলো মৌসা আল্লাহলামের হাতে রয়েছে হেদায়ত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 আল্লাহম এটা বলেননি লিমান হাওলাহু সবাইকে উদ্দেশ্য করে নয় সবার মধ্যে যারা মালা যারা প্রধান তাদেরকে উদ্দেশ্য করে তাদের সাথে ফেরাউন পরামর্শ করল তাদেরকে উদ্দেশ্য করে ফেরাউন বলল ইন্নাহাজ আলা সাহিরুন আলিম নিশ্চয়ই এই ব্যক্তি একজন দক্ষ জাদুকর একজন জ্ঞানী জাদুকর শাহিরুন আলিম কিছুক্ষণ আগে ফেরাউন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 সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় ফ্যামাজা তামরুন অতএব তোমাদের কি মত তোমরা কি মনে করো লক্ষণীয় ফেরাউনের মতো স্বৈরাচারী শাসক অত্যাচারী শাসক সে তার অধীনস্থদের কাছে ফেরাউন নিজেকে রব দাবি করেছে এই অর্থে তার অধীনস্থরা হচ্ছে তার গোলাম ফেরাউন তার গোলামদের কাছে মতামত চাচ্ছে ফ্যামাজা তামরুন তোমাদের কি মত এটা ফেরাউনের দুর্বলতা এবং নার্ভাসনেসের চূড়ান্ত প্রকাশ ফেরাউন কেন নার্ভাস হয়ে গেল তার নার্ভাসনেসের কারণ কি ছিল কারণ ফেরাউন ধারণা করল এই লোকেরা আমার কাছ থেকে ঘুরে যেতে পারে কারণ ফেরাউনরা সমস্ত যুগের তাগুতেরা তারা খুব ভালো করে জানে তারা যেই ভ্রান্ত মতবাদকে মানুষের সামনে সৃষ্টি করে রাখে সত্যিকার অর্থে সেই মতবাদে বিশ্বাসী ফেরাউনকে অন্তর দিয়ে ভালোবাসে এমন লোক খুবই কম যারা তার সাথে রয়েছে তারা রয়েছে তাদের স্বার্থের কারণে অধিকাংশই হচ্ছে তোষমৎকারী এরা যেমনইভাবে দলে দলে যোগ দেয়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 এটা শুধুমাত্র সাময়িক বিপদ কাটা পর্যন্তই যা টিকে থাকে বিপদ কাটার সঙ্গে সঙ্গে তারা পূর্বের মতো আগের মতো স্বেচ্ছাচারী এবং অত্যাচারী হয়ে যায় লক্ষণীয় চূড়ান্তভাবে ফেরাউন যে কথাটিকে মোসার দাওয়াতের বিপরীতে প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেটা হচ্ছে মোসা তাদের কিরাদের দেশ থেকে বহিষ্কার করতে তাদেরকে সেখান থেকে বের করে দিতে এসেছেন জাদুর মাধ্যমে এটা স্পষ্ট ভুল কথা কারণ মুসা দরবার এসেই তিনি বলেছেন তিনি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 ইয়াতু কাযি কুল্লি সাহহারি আলীম তাকে এবং তার ভাইকে কিছুদিনর জন্য অবকাশ দিন শহরে শহরে ঘোষণা পাঠিয়ে দিন তারা যেন আপনার কাছে প্রত্যেকটা দক্ষ যাদুকরকে নিয়ে এসে হাজির হয় ফাজুমিয়া আস-সাহরাতি ইতিকাত ইয়াউমিন মিনহু এরপর এক নির্দিষ্ট দিনে যাদুকরদেরকে একত্রিত করা হলো ও সাল্লাল্লাহু على আলা محمد মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া ड्रफ्स मीडिया अन्य प्रोजेक्ट सम्पर्क जानते भिजिट कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रेईन ड्रवस मीडिया डट अर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू अथवा यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट